উমর রদিল্লাহ তাল্লান্নতে বর্ণিত তিনি বলেন আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বনি ওমাইয়া ইবনু জায়োদের মহল্লায় বাস করতাম এই মহল্লাটি ছিল মদিনার উঁচু এলাকায় অবস্থিত আমরা দুজন পালাক্রমে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট উপস্থিত হতাম তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম আমি যেদিন আসতাম সেদিনের ওয়াহি প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম আর তিনি যেদিন আসতেন সেদিনও তিনি তাই করতেন অতপর একদা আমার আনসারি সাথী তার পালার দিন আসলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন আমার নাম নিয়ে বলতে লাগলেন তিনি কি আছেন আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম তিনি বললেন এক বিরাট ঘটনা ঘটে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন আমি তখনই আমার কন্যা হাফসার রদলাহ তু আলহা এর নিকট গেলাম তিনি তখন কাঁদছিলেন আমি বললাম আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে তোমাদের তালাক দিয়ে দিয়েছেন তিনি বললেন আমি জানি না अतपर अभी नबी सल सलम्लम निकट गिल दाड़िया बल्लम आनी कि आपनर स्त्री तलाक दिए जवाब ना तमाम अल्लाहू अकबर